उमाम गोपन दवा पर्या स्थायी प्राय तीन बचर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 সবচেয়ে কাছের মানুষদের দিয়ে তিনি এই আহ্বান শুরু করলেন আর আমরা আগেই বলেছি গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থায় সবাই কোনো না কোনোভাবে আত্মীয় হয় যাই হোক রসুল্লা সাল্লু আলিয়া বনু হাসেনকে সবার আগে ইসলামের দিকে আনুষ্ঠানিকভাবে আহ্বান করার সিদ্ধান্ত নিলেন আলী রদেল্লা ওয়ানহুকে বললেন তিনি যেন ৪০ জনের খাবার এবং স্যুপ প্রস্তুত করেন খাওয়া দাওয়ার এই আয়োজনটা বেশ ভালোই ছিল কারণ সবাই পেট পরেই খেয়েছিল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 দাওয়াতের মাধ্যমে রসুল্লাহ সাল্লাই একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আবহাওয়া তৈরি করে সবাইকে আল্লাহর একত্রবাদের দিকে আহ্বান করতে চেয়েছিলেন কিন্তু চতুর আবুল আহাবের কারণে পরিকল্পনাটি ভেস্তে গেল কিছুদিন পর রসুল্লা সাল্লু আলহি সাল্লাম আর একটি অ্যাটেন নিলেন এবারও আগের বারের মতো সবাইকে ডাকলেন এবার আবুল হাবও ছিল তার উপস্থিতিতে রসুল্লাহ সাল্লু আলিয়া বললেন প্রিয় ভাইয়েরা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 আমি এসেছি তোমাদেরকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতে যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তা তোমাদের উপর আপত্তিতে হবে পুরো বিষয়টা কল্পনা করা যাক দিনের আলোতে দাঁড়িয়ে আছেন পাহাড়ের উপরে সবাই তাকে দেখছে তিনি সবাইকে দেখছেন তিনি প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করলেন তার চরিত্রে ব্যাপারে তাদের স্মরণ করিয়ে দিলেন তার বিশ্বস্ততা ও আস্থাশীলতার কথা তারা নিজেরাই সাক্ষ্য দিল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 আমাকে এমন পরিস্থিতিতে ফেলে দিও না যা আমি নিতে পারবো না আর তখনই রসুল্লা সাল্লাস্লাম তার বিখ্যাত উক্তিটি করেন ঘটনাটা শোনা যাক আবু তালিবের ছেলে আকিলের মুখে আকিল বর্ণনা করেন একদিন কোরাইশের লোকেরা বাবার কাছে এসে খুব হৈচই লাগিয়ে দিল বলল তোমার ভাতিজা মুহাম্মাদ আমাদের সভা সমাবেশে বাধা দিচ্ছে দশ পদের ঝামেলা পাকাচ্ছে তাকে বলে দিও আমাদের থেকে সাবধান তাকে যেন ধারে কাছেও আর না দেখি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 আট ব্যঙ্গ বিদ্রুপ নয় হিংসা ও শত্রুতা দশ নির্যাতন এগারো গুপ্ত হত্যার প্রচেষ্টা আমরা একে একে এগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি প্রথমে ব্যঙ্গ বিদ্রুপ আল্লাহ সুবাহ আলাসুরা আলফুর খান বলেন তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করে বলে এই কি সে যাকে আল্লাহ রসুল হিসেবে প্রেরণ করেছেন আয়াত আলফুর তারা বলত আল্লাহর কাছে কি রসুল হিসেবে প্রেরণ করার জন্য এর চেয়ে যজ্ঞ কেউ ছিল না তারা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে নিয়ে ঠাট্টা তামাসাদ তাকে ব্যঙ্গ করা ছোট করা কোনো কিছুই বাদ দেয়নি রসুল্লা সাল্লাম ছিলেন কোরাইশের সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান সুঠাম দেহ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 নবীজির সালাদ শেষ হল তিনি কোরআশদের কিছুই বললেন না শুধু জোরে জোরে একটি দোয়া করলেন হে আল্লাহ শাস্তিদাও আবু জাহেল উত্পা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া আল ওয়ালিদি বিন উৎপা উমাইয়া বিন খালাফ আর উতবা বিন আবিআকে এভাবে একে একে সাতজন ব্যক্তির বিরুদ্ধে নাম ধরে দোয়া করলেন রাসুল্লাহ আলী ও হাদিসের বর্ণনাকারী সপ্তম জনের নাম মনে করতে না পারায় এখানে শুধু ছয়টি নাম বলা হলো।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 হে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তুমি তো আলবৎ একজন উম্মাদ সুরাহিজর আয়াত ছয় উম্মাদ বা পাগল রাখার পাশাপাশি জাদুকর মিথ্যুক এসব বলেও সম্বোধন করত কুচ্ছা রটানোর জন্য যা মুখে আসত তাই বলত কিছুই বাকি রাখিনি তারা চাচ্ছিল রসুল্লাহ সাল্লা সালামের নামে কুচ্ছা রটিয়ে তার ভাবপূর্তিকে নষ্ট করে দিতে লোকে যেন তার কথায় পাত্তা না দেয় তাহলেই ইসলামের প্রচার প্রসার থেমে যাবে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 মক্কার বাজারগুলো তখন কেবলমাত্র ব্যবসা বাণিজ্য কিংবা কেনাকাটার জায়গা নয় বরং এগুলো তাদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র বটে সেখানে কাব্যচর্চা চলত চলত বক্তার চর্চা সেরা কবিতাকে সসম্মানে ঝুলানো হতো আল কাবার দেয়ালে এগুলোকে বলা হতো আল মোয়াল্লা কাত বা ঝুলানো কবিতা আল্লাহ রসুল সাল্লাম এই বাজারগুলোতে এসেই দাওয়া দিতেন সাধারণ জনতাকে বোঝাতেন ইসলামের কথা ইমাম আহমদ বর্ণনা করেছেন যে রবি আন হাত বলেন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 আল্লার কসম করে বলছি তার কথা বড় মিষ্টি কি যেন গভীর তাৎপর্য আছে তার কথায় তোমরা তাকে নিয়ে যেটাই বলো না কেন কেউ তোমাদের কথা বিশ্বাস করবে না তবে তার সম্পর্কে কথা বলতে পারো তিনি একজন জাদুকর তিনি যেসব কথা পেশ করেছেন তা শ্রেফ জাদু তার কথা শুনলে পিতা পুত্র ভাই ভাই স্বামী এবং গোত্র ও তার সদস্যদের মাঝে বিরোধ লেগে যায় কোরআনে আল্লাহ তালা এই ঘটনাটি উল্লেখ করেছেন কে সদ তুমিল কৈ কদ্দ তুমি ইউল উল বস সে সত্য গ্রহণের ব্যাপারটা কিছুটা চিন্তাও করেছিল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 এটা তো মানুষের কথা সুরাম আয়াত ১৮ থেকে পঁচিশ এরপর ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা আর নজর হারিস পারস্য গিয়ে গল্প শিখে আসত সেখান থেকে মক্কায় ফিরে এসে সে লোকদের ডেকে বলত আমার কাছে আসো আমার কাছে আসলে আরো ভালো কাহিনী শুনতে পাবে সে লোকজনকে বলতো মোহাম্মদ সাল্লামের বার্তা আসলে কেচ্ছা কাহিনী দিয়ে ভরা ওসব হচ্ছে গল্প কথা যার কোন ভিত্তি নেই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 কোরাইশের লোকেরা আরো নানাভাবে সমঝোতায় আসার চেষ্টা করল কিন্তু আরো খেপে গেল রাখেন না ওসাল্ল আল মুহমা মিডিয়ার আসসালামাইকুমুল্লা প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডব ডবল মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল